বাংলা মানবতা সমাধান وعليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الاولين والاخرين نبينا وامامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى اله واصحابه وازواجه وذرياته وعلى من تبعهم باحسان الى يوم الدين اللهم اجعلنا معهم بمنك আমরা আমাদের এই আয়োজনের মাধ্যমে মোহাম্মদ সাল্লু আলিহি ওসাল্লামকে জানতে চাচ্ছি বিগত পর্বে আমরা আলোচনা করেছিলাম মোহাম্মদুন সাল্ল আলী ওসলাম তার চাচা আবু সাথে সিরিয়া যখন গিয়েছিলেন সিরিয়ার পথে বসরা পৌঁছে যখন তাঁবু গাললেন হা একটি গিরজার পাশে ওই গিরজার প্রধান সাধক বা পাদ্রি নাম ছিল বুহায়রা মক্কা থেকে কোরাইশ বংশীয় বাণিজ্য কাফেলা এসেছে শুনে সে অতি আগ্রহ করে দেখতে আসল সিরাতের গবেষকগণ সবাই বলেছেন বুহায়রা সে সাধারণত তার গির্জা থেকে বের হত না যদিও বুহায়রা নামে খ্যাত তার আসল নাম ছিল জার্সিস কিন্তু সে বেরিয়ে আসলো ইনজিল যতটুকু সে পড়েছে গবেষণা করেছে এতে সে প্রতিশ্রুত নবী মোহাম্মদুন সাল্ল আলী গুসালাম সুসংবাদ শুনতে পেরেছে দেখতে পেরেছে পড়তে পেরেছে তাই মোহাম্মদ সাল্ল আলী গুস্লাম জন্ম নিলেন কিনা সেই প্রতিশ্রুত পয়গম্বর পৃথিবীতে এসেছেন কি না ইনজিলের তত্ত্ব বলে তিনি এসেছেন হাই তাকে খুঁজে পাওয়া যায় কিনা খবর নেওয়া যায় কিনা এই জন্য বোহায়েরা জার্সিস বের হয়ে আসল এবং আবু তাহলে কাফেলার চতুর্দিকে ঘুরতে লাগলো তীক্ষ্ণ নজরে দেখতে লাগলো কাফেলার সাথে আসা প্রত্যেকটি সদস্যকে যেহেতু গির্জার পাদ্রি সে ভালো করে দেখছে সবাইকে এতে কেউ কিছু মনে করেনি কিন্তু ওই বোহায়েরা ওই জার্সিস সে তো ছিল। রাহমিনে বিশ্ব নবী মুশুর কিশোর বয়সের নবীকে খুঁজছিল হা সত্যি সে পেয়ে গেল কিভাবে পেল? শুনুন সিরাদ গবেষকগণ দলিল ভিত্তিক অনেকগুলো সূত্রে চারটি কারণ উল্লেখ করেছেন এবং বুহায়রা নিজে চারটি কারণ বলেছে এক নাম্বার সে খুঁজে ছিল জন্ম বংশ নাম এবং শারীরিক কাঠামোর বাস্তবতা যা সে ইঞ্জিলে পড়েছিল ইঞ্জিলের লব্ধ জ্ঞানের ভিত্তিতে বংশ পরিচয়। নাম জন্ম এবং পারিবারিক ঐতিহ্য দৈহিক কাঠামো এই সবগুলোকে মিলিয়ে মিলিয়ে সে দেখতেছিল বহায়রা মিল খুঁজে পাচ্ছিল দুই নাম্বার, বহায়রা খুঁজে পেল সে দেখতে পেল এই বস্রা নগরীতে ঢুকেছেন কাফেলা এই কাফেলা বস্রা নগরীতে ঢুকার পর পাথর আর গাছ সেজদা করছে ছাড়া আর কাউকে সৃষ্টি সেজদা করে না অনেকে বলতে পারেন এই সেজদা তেলিকে আবহাওয়া ভান আওতালকে সেজদার বিপরীতে নবীকে সেজদা করলো বন্ধু তাম সৃষ্টি আবলাস ভান আওতালকে সেজদা করে রব আলমিনী যে কোরআনকে নেমে বলেছেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছ পালা সব আব্বাসুফানাকে সেজদা করে শুধু তাই না গাছ, গাছিল সকাল এবং সন্দায় বৃক্ষ তার ছায়াকে লম্বা করে মাটির সাথে মিশিয়ে দিয়ে সেজদা করে আব্বাসুফান কিন্তু আবলাসুফানার পক্ষ থেকে যারা প্রেরিত নব্বুল আলমিনের বিশেষ মনোনীত নির্বাচিত ব্যক্তিত্ব যারা নবীগণ তাদেরকেও গাছপালা আর পাথররা সম্মানের স্যাজদা করে আল্লাহকে স্যাজদা করে ইবাদতের জন্যে আর নবীগণকে স্যাজদা করে সম্মানের জন্য ইবাদতের জন্য স্যাজদা আর সম্মানের জন্য শ্যাজদা যদিও শরীয়তে মোহাম্মদ ইসাল আলী ওসাল্লা স্যাজদা কেবলমাত্র আল্লাহর জন্যেই বলে আমাদের সামনে বিধান জারি করেছে ইবাদ জন্য সেজদা করা হতো কেবল আল্লাহ সুফানা ইবাদতের জন্য আল্লাহ সুফাহ ছাড়া অন্য কাউকে সেজদা করতো তারা মুশ্রিক আর হ্যাঁ সম্মানের জন্য কাউকে কাউকে সেজদা করা যেত শরীয়ত বিশেষ বিশেষ কায়দায় বিশেষ বিশেষ শর্ত সাপেক্ষতা অনুমোদন করত। যেমন কেরিমে রয়েছে ইউসুফ আলীহি সালাম তাকে তার দশ ভাই সেজদা করেছিলেন শুধু তাই না তার মা বাবাও তাকে সম্মানের জন্য সেজদা করেছিলেন কারণ তিনি স্বপ্নে দেখেছিলেন ইউসুফ আলীহি সালাম তাকে সেজদা করছে চন্দ্র সূর্য তারা নক্ষত্র তিনি যখন মিশরের খাদ্যমন্ত্রিত হয়ে গেলেন তখন তার মা বাবা আর ভাইয়েরা মিলে তাকে সম্মানের স্যাজদা করেছিলেন কর আনা তা আমাদের সামনে তুলে ধরেছে কিন্তু মোহাম্মদ সাল্লাহ আসলামের শরীয়তে এমন সম্মানের শেজদা করা হারাম কাউকে কেবল আল্লাহ আসানকেই করতে হবে ইবাদতের জন্য এবং সম্মানের জন্য। তো বুহরা সে মোহাম্মদ সাল্লা আসলামের পরিচয় পেলো দ্বিতীয় সে দেখতে পেল গাছপালা আর পাথর জন্য স্যাজদা করেছে কাফেলাকে কাফেলা থেকেও তো নয় কিশোর বয়সের মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্ল আলী হুসাল্লামকে সে দেখতে পেল তাই দেখে সে আসলো আসল আশ্চর্যান্নিত হয়ে সে মুহাম্মাদুন সেল্লা আলী লক্ষ্য করল তাও রাতের বর্ণনা আর গাছ আর পাথরের শেজদা একাকার হয়ে মিলে গিয়ে সে পেয়ে গেল মুহাম্মদ বিন আবদুল্লাহ আলী আফজলু সাল্লাহ আসকিমকে এটা হলো দ্বিতীয় কারণ সে খুঁজে পাওয়া এবং তার গির্জা থেকে বের হওয়ার তিন নম্বর যে কারণে বা যে সূত্রে এসে মোহাম্মদ বিন আবদুল্লা কিশোর নবীকে খুঁজে পেল, তা বিশুদ্ধ সিরাদ গ্রন্থ রোপণে তারা যথাযথ সূত্রে বর্ণনা করে বলেছে। তৃতীয় কারণ ছিল সে কিশোর নবী মুহাম্মাদুন আলী আফজলুসাল আসকে তসলিম এর দুই কাদের মধ্যে পিছনের মেরুদণ্ডের ঠিক নিচে নিচে মেরুদণ্ডের সাথে দুই কাদের মাঝখানে মোহরে নবৌত দেখতে পেলো মোহরে নবৌত মোহাম্মদুল সাল্লি ওসলামের নবী হওয়ার দলিল তার গায়ে রব্বুল আলমী দিয়েছিলেন নবৌতের মোহর বহায়রা খুঁজে খুঁজে যখন দেখতে পেল দেখলো তখন মোহরে নবৌত কিশোর নবী মোহাম্মদন আলী আফজলসাল আসকসিমের কাঁদে দেখল রসুল সাল্লাহ তাহি ওসলাম কিশোর গায়ের কাপুর ছিল অবশ্যই কিন্তু বহায়রা যেহেতু অনুশন দিচ্ছ সে খুঁজছিল খুঁজছিল যদি কেউ কাউকে খুঁজে কোনো নিদর্শন খুঁজে তার জন্য সবকিছু সহজ হয়ে পড়ে বহায়রা তাই খুজছিল, তাই হয়তো অনেকেই দেখেনি অনেকের চুকে পড়েনি কিন্তু বহায়রার দৃষ্টি হারিয়ে যায়নি এই মহরেরা বৌয়াদকে শুধু তাই না ঐতিহাসিকগণ সিরাতের গ্রন্থপণে তারা বলেছেন দেখতে পেল তাই সে নিষ্কণ্টক নিষ্কণ্ঠকচিত্তে ঘোষণা করল তিনি প্রতিশ্রিত নবী মোহাম্মদ আলী আফজালিম আমরা এই প্রসঙ্গটা নিয়ে আরো আলোচনা করব তবে ছোট্ট একটি বিরতির পর আশা করি আমাদের সাথেই থাকবেন পরিবেশ কুসংস্কার কিভাবে আমাদের আখিদের মধ্যে ঢুকেছে সর্ব ধরনের রীতি নীতি আমার দুই পায়ের নিচে কাজী মোহাম্মদ ইব্রাহিম আক্রমুজামান বিন আব্দালাম देखे बीर अनुष्ठान जालशाए ला প্রতি শুক্রবার রাত সাড়ে নটায় আপন সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে ডায়ালগ ডায়ালগ ডিসকশন ডিসকশন ডিসমিনেট মিসকট Witness ড Zakir Naik in a battle of দেখুন সম্মুখ সামরে প্রতি বৃহস্পতিবার রাত সম্প্রচার সকাল সাড়ে বাংলাদেশে পিস বাংলায় কোথা থেকে তিনি ছিল্লা হুসেন্লাহ খান যেভাবে দায়িত্বটা স্বয়ং নেতি হচ্ছে মাত্র দুটি সর্বোদয় হক অটল থাকবে এই সব ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছিয়ে आलोचना कर যার পরিচয় পেয়েছিল বহায়রা জার্সি ইস্তমক পাদরি এবং সে পরিচয় পেয়েছিল মোহরেনবকে দেখে যে মোহাম্মদ সাল্লী ওসলমের দুই কাদের মাস নরম হারের সাথে সেব ফলের বত ঠিক এই ধরনের ছোট্ট একটি গুস্তের টুকরা কিন্তু তা ছিল মোহরেনবওয়াল আল আলী ওসলাম কিশোর গায়ের কাপড় ছিল অবশ্যই কিন্তু বহায়রা যেহেতু অনুশন দিচ্ছ সে খুঁজছিল খুঁজছিল যদি কেউ কাউকে খুঁজে কোনো নিদর্শন খুঁজে তার জন্য সবকিছু সহজ হয়ে পড়ে বহায়রা তাই খুঁজছিল তাই হয়তো অনেকেই দেখেনি অনেকের চুকে পড়েনি কিন্তু বহায়রার দৃষ্টি হারিয়ে যায়নি এই মহরেরা বৌওয়াতকে শুধু তাই না ঐতিহাসিকগণ সিরাতের গ্রন্থপণে তারা বলেছেন করেছে তাই মোহরেনা দেখতে পেল তাই সে নিষ্কণ্টক নিকন্টকচিত ঘোষণা করলো তিনি প্রতিশ্রিত নবী মোহাম্মদ আলী আফজালিম হ্যাঁ চতুর্থ আরেকটি কারণ তা হলো বুহাইরা যখন কিশোর নবীর সল্ল্লাহ আলী সাল্লামের সম্মানে এবং তার চাচার তার বংশীয় বাণিজ্য কাফেলার সম্মানে খাবার আয়োজন করেছিল ওই খাবার আয়োজনে সবাই গেলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ কিশোর নবী মোহাম্মদ সাল্লাম তিনি জাননি তিনি বাণিজ্য কাফেলায় একার হয়ে গেলেন স্বাভাবিকভাবেই তিনি নিজেকে গুটিয়ে রাখতেন আর এই জন্যে ওই দাওয়াতে গেলেন না বহায়াতই চাচ্ছিল তার সম্মানেই খাওয়ার আয়োজন করেছিল কোন কোনো সিরাতের বর্ণনায় রয়েছে মোহাম্মদ আবদুল্লা কিশোর নবী সাল্লাম জাননি আরেক বর্ণনায় রয়েছে তিনি গিয়েছিলেন তবে প্রথমেই জাননি এ ব্যাপারে সবাই একমত যে বর্ণনাগুলোতে এসেছে তিনি গিয়েছেন তাও যে তিনি একা বাণিজ্য কা পাহারা দিচ্ছেন আর হা আকাশ থেকে এক খেঘ मुहम्मद सल्लाह आली वम के छाये दी बरा जो सबाई के पेल क्योंकि खुद छो कई किशोर री मोहम्मद सलिम पेलना जिज्ञासा कर सबा तो सबाई केवल एक जन ओ किशुरहम्मद बीन आब्दुल्ला अली अब तीम तीन रहा ग से बलो ना हम तो सवार सम्मान खबर आयोजन कर आगे चाह उना चाहिए সে নিজে গেল কোনো বর্ণনায় তার দুধ গেল আর সে নিজে গেল এই বর্ণনাটাই বেশি বিশুদ্ধ এ দেখতে পেল আকাশের এক খন্ড মেঘ কিশোর নবিকে ছায়া দিচ্ছে মেগের কণ্ড আকাশের মেগ বিচ্ছিন্ন মেঘ খন্ড নবীগণ ছাড়া আর কাউকে ছায়া দেয়নি আর এরই ভিত্তিতে সে আরো কনফার্ম হলো তিনি আখেরি জামানার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী রাহমতিল আলমিন মোহাম্মদ সল্ল্লাহ আলী ওসাল্লাম মুহাম্মদুল সাল্লী ওসলাম চাচার সাথের সিরিয়া সফরে আর সিরিয়া পর্যন্ত যেতে পারেননি ওই বসরা থেকেই কয়েকজন গুলামসহ পাহারাদার ভুত্তসহ মুহাম্মদ বিন আবদুল্লা সাল্ল আলী ওসাল্লামকে মাক্ষাতুল মুকরমায় ফিরত পাঠিয়ে দেন রব্বুল আলমিন সৌরতুল বাকরার উনানব্বই নাম্বার আয়াতে বলেছেন জেনে জেনে ইহুদি আর নবীর পরিচয় তুলে ধরতো বলতো তিনি আসবেন তিনি আসলে আমরা তার অনুসরণ অনুকরণ করব। আর আমরা তার অনুকরণ অনুসরণ করে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমাদেরকে পরাজিত করে দেব তাই এক দল আরেক দলের কুফুরীর বিপরীতে মোহাম্মদ সাল্লুসালের দোহাই দিয়ে পরিচয় তুলে কথা বলতো। কিন্তু আলম বলছেন ফালাম্মা জা আরাফু। যখন আসলেন তাদের সেই পূর্ব পরিচিত সত্তা আরে সালাত নিয়ে তৌহিদের দাওয়াত নিয়ে এবং অতীতের সব রেসা মুছে গিয়ে কেবল একটি রেসা আলাতের অনন্তের যাত্রা রেসাল আল মুহাম্মদিয়া সাল্লাহ আলী ওসাল্লাম অতীতের সকল নবীর উপর বিশ্বাস করা বাধ্যতামূলক কিন্তু অনুসরণ কেবল একজনকে যিনি সর্বশেষ আর সর্বশ্রেষ্ঠ মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম এর প্রতি ইমান আনতে গেলে অবশ্যই মুসা প্রতি ইমান আনতে হবে অবশ্যই ইসা আলিমসালামের উপর ইমান আনতে হবে তারপর মোহাম্মদের উপর ইমান আনতে হবে এবং তাকে অনুসরণ করে চলতে হবে কারণ তিনি তাদেরই ধারাবাহিকতায় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ সুতরাং যখন মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আসলেন তাদের সেই পূর্ব পরিচিত সত্তা রব্বুল আলমিন বলেছেন তারা তার সাথে কুফুরি করেন তিনি সর্বশেষ আর সর্বশ্রেষ্ঠ রসুল তিনি রাহমাত এর অসংখ্য দলিল এক এক করে যখন প্রকাশিত হল সবগুলো প্রকাশিত দলিলের বাস্তবতায় আবদুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে যেমনটা তারা চিনে তাদের ঔরজাত সন্তানদেরকে কিন্তু রব্বুল আলমিন বলেছেন না এভাবে চিনার পরেও তারা অস্বীকার করেছে। করেছে ইসলাম মুসলিম আর মুসলিম হয়ে আল্লাহর প্রতি ইমান এনে কোরআনের প্রতি ইমানের প্রতি ইমানের ধারাবাহিকতা ইমান এনে যারা মহাম্মদ উন্মত্রু হলো ইয়ুদরা তারপর আল্লাহ বলেছেন সবচেয়ে বড় শত্রু শুধু তাই বন্ধু প্রতিদিন সুরতুল ফাতেহা আমরা তেলাবাদ করি যেখানে বলি এদিন আস্তে আল্লাহ সরসরিক রাস্তা দেখাও সেরা দিন তাদের উপর উপর নিয়ম দিয়েছ আর গীরুল বাগদউবি আলাইহিম ওয়ালা যাদিন তাদের পত্নী যাদের উপর গযব পতিত হয়েছে অথবা যারা পতভ্রষ্ট হয়েছে গযব পতিত হয়েছে তারা মানে হাদিস দ্বারা প্রমাণিত গযব পতিত হয়েছে সম্প্রদায় মানে হল ইহুদিরা আর বিব্রান্ত মানে দালিল মানে নাসারা ততসম রাজকে মুসলিম মোসা সাদের উম্মত দাবি করি অবশ্যই আমরা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম প্রতি ঈমান আনি অবশ্যই موسی আলাইহিস সালামের প্রতি আমরা ঈমান আনি क्योंकि मोहम्मद सोल्लाण अनुगत्य एक शतान धारा बाहिकतारा बहुत विश्वास तचाराचरण चाल चलने ख्रीस्टान मत और बुद्धुत सब इहुतर सी मोहम्मद उन सल्लाह आल व्लम अंधकार जुगे प्रेरित हो अंधकार जुगे चरम अमावस्या घन अंधकार प्रचंड ढेवर भीतर डुबंत प्राय सभ्यता के उद्धार कर जीवन सूचन अंधकार प्रचंड वास्तवता डने वामे सामने पीछने ऊपर सब जैगे छाइमिया शुद्ध तुरानल्बुल आलमीन के अंधकार जानते आदेश करण ईमान यथाथ हार जन्े रब्बुल आलमीन নিজে ফরমান জারি করে জেনে আগে অস্বীকার করতে হবে তারা যা কখনও বিচ্ছিন্ন হবে না ছুটে যাবে না টুটে যাবে না রসুলসল্লাহ তালা আলী হুসেল্লাম যে মক্কানগরীতে জন্ম নিলেন যদিও দুধ পানের জন্যে দুই বছর তারপরে আরও দুই বছর মোট চার বছর ছিলেন তাইফের বনিসাদ গুত্রের হালিমতুসাদি আল্লাহ তানরা গৃহে কিন্তু তারপরে চলে আসেন মাখ্যাতুল মোকাররামায় হা বেড়ে উঠলেন বারো বছর বয়সে চাচার সাথে চাচার তত্ত্বাবধানে থেকে আর চাচা নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসতেন তাকে তো চাচার সাথে সিরিয়াতে বাণিজ্যের উদ্দেশ্যে গেলেন হাঁ ফিরে এলেন মাখ্যাতুল মোকাররামায় আর ওই সময়ে মক্কা নগরীতে এটি মেলা বস্ত মেলা পৃথিবীর সকল সভ্যতাতেই আমরা খুঁজে পাই এমন মেলা যেখানে সবাই একত্রিত হতো কিন্তু আরবের ওই মেলাটা ছিল ভিন্ন ধরনের চরম অন্ধকার যুগের অন্ধকার অমানিসার খেলা আর অন্ধকার অমানিসার খেলায় ভর্তি ওই মেলা যার নাম ছিল ওকাজ ওকাজ মেলা বছরে বসত একবার আর ওই মেলা উপলক্ষে সাজসাজর থাকত আর এই সকল সাজসাজরব চরম অমাবস্যার অন্ধকারের চেয়েও ঘাড় অন্যায় অশ্লীলতা মদ আর আর পাশা খেলা রাইট ইজ মাইট জোরজার মুল্লুক তার এর খেলার মেলা এর নাম উকাজ মেলা যদিও হা ওখানে নিত্য ব্যবহার্য প্রয়োজনীয় বিষয়শ ও বাজার বসত খাওয়া দাওয়ার বাজার বসত তো উকাজ মেলা আরবের ঐতিহ্যের অংশ ছিল যে সময়ে মোহাম্মদ সাল্লি সাল্লাম জন্ম নেন মক্কানগরীতে যদিও তখন অক্ষর জ্ঞান সম্পন্ন মানুষের সংখ্যা ছিল কম তবে সাহিত্যের চর্চা ছিল সবচেয়েতে বেশি कवि और कवितर मूल्यायन अनेक बसी तई कब्युद्ध हत ओका मेल् कब्युद्ध बसत कवितार्ध कवित खेला और हाँ कविता दिए कारो सम्मान बृद्धिमूलक बक्तव्य बसत काऊ के बाटे असम्माना दे कवित भाषा जमन आज के युगें आधुनिक मीडिया तिल के ताल सत्य के मिथ्या न्याय के अन्याय কখনো বা জালেমকে সাপোর্ট কখনো বা মজলুমকে ধ্বংস করা হ্যাঁ ঠিক এই ধরনেরই অনেকটা আল্লাহ হেদায়াত করুন বর্তমান আতুনিক জাহালাতের এই মিডিয়া সন্ত্রাস থেকে আমাদের সবাইকে চোদ্দো আগের ওই মিডিয়া সন্ত্রাস ছিল কাব্যের মাধ্যমে কবিতার মাধ্যমে কাব্যযুদ্ধের মাধ্যমে কবিত্বের চর্চায় মানুষদের মধ্যে নিজেদের গৌরব বংশগতা পরিচিতির উত্তরাই আর চড়াই হতো কখনো বা কারো পতন আর ধ্বংস হত মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম এর জন্মের আগে ওই যুদ্ধে কবিতার যুদ্ধে পরপর বিজয় হওয়া দশটি কবিতা কাবার গেলাফের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছিল অন্য বর্ণনা আছে ষাটটি কবিতা ষাটটি কবিতা কাবার গেলাফে ঝুলিয়ে দেওয়া ছিল আর এই কবিতাগুলোকে সাব আমা বলা হতো কাবার গায়ে ঝুলন্ত কাব্য চর্চা হতো যুদ্ধ হতো আর কবিরা এক গুত্রের পক্ষে হাদিয়া বিরুদ্ধে যে যত বেশি দিত তার তত জয় জয় রব হতো কাব্য আর কবিতা চর্চার ভিত্তিতে বন্ধুগণ চোদ্দ বছর আগের সেই মিডিয়া সন্ত্রাস আধুনিক সময়ের মিডিয়া সন্ত্রাসের সাথে কেনজনই মিলে যায় রাব্বুল আলামিন আমাদের সকলকেই তৌফিক দিয়ে আমিন আদা عندي ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াকালতু ইলাইহি নিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি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 जानून के महान आल्लास्यूशन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 जयंट डर जाके नायक देख अर्धांगिनी ना तत्तांगी प्रति रविवार रे सा सम्प्रचार सकाल साढ़े नशे बांगल्